age short code three SWIFT BIC code IBO BZB double 2 IB pound account number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 জীবন আলহামদুলিল্লাহ বিধিবিধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন মহান আল্লাহর অপার মেহরবানিতে প্রিয় ভাই বোনেরা আজকে আরেকটি বিধান নিয়ে আসবো বিধান কাল জয়ী কোরআন একমতবাদ আমরা কার থেকে মতবাদ নেচ্ছি। এই মহাজাগতিক জীবনে অনন্ত জীবনের অভিসারী আমরা যে আছি। এই পৃথিবীর মানুষদের থেকে কোনো মতবাদ নিলে কি অবস্থা হবে যারা অনন্তকাল সম্পর্কে কিছুই জানে না শুধু এই প্রতিবেশ এই পরিবেশের খড়কুটু সম্পর্কে কিছু জানে এই পরিবেশের পরে আনসিন অদৃশ্যমান যে অনন্ত জগৎ সামনে রয়েছে সে জগৎ সম্পর্কে যারা কিছুই জানে না তাদের থিওরি তাদের দর্শন নিয়ে যদি চলেন তাহলে দুনিয়াতে হয়তো আল্লাহ চালিয়ে দেবেন আপনাকে যেহেতু তিনি অদা করেছেন দুনিয়ার জীবন আমি চালিয়ে নেব। ফিল নেবা এমন কোন না যার রিজিকের জীবন জীবিকার দায়িত্ব আল্লাহর নয় সোরা হোদের ছয় নম্বর আয়াতিত আল্লাহ এ গ্যারান্টি দিয়েছেন অতএব তিনি চালিয়ে নেবেন কিন্তু মনে রাখবেন এই জীবন শেষে এসব থিওরি মতো আমাদের কিছুই কাজে আসবে না যে সুখ কোনো চক্ষু কখনো দেখেনি ওলা উজুন সামিয়া কোনো কান কখনো শুনেনি ওলা খাতার আলাকালবেশর কোনো মানুষের হৃদয়ে তার কল্পনাও কখনো আসেনি কল্পবিজ্ঞান যতই তার ডাঁড়া বিস্তার করে এগিয়ে যাক না কেন কিন্তু জান্নাতে যে সুখ কোরআনিক বিধান অনুপাতে চললে আপনি লাভ করবেন সেই কল্পবিজ্ঞান জান্নাতে জান্নাতের ওই সুখকে তার কল্পনা দিয়ে ধরতে পারবে না এই ক্ষমতা কল্পবিজ্ঞানের নেই কল্পনাকারী অন্তরের নেই প্রিয় ভাই বোনেরা সুরা আল বকরার দুশো নম্বর আয়ারটি এক অলৌকিক ঘোষণা বাণী শোনাচ্ছি কোরআন পুরোটাই তো অলৌকিক রাবুল আলমিনের পক্ষ থেকে নাজির হওয়া এর প্রতিটি থিওরি অলৌকিক এর প্রতিটি মতবাদ অলৌকিক এর প্রতিটি সংবাদ অলৌকিক আপনাকে নিউজ বৈশ্বিক পৃথিবীর নিউজে শুধু চলে হবে না আপনাকে ইউনিভার্সাল নিউজ মহাজাগতিক নিউজে আপনাকে চলতে হবে আর নিউজ পাবেন কোথায় আপনি একমাত্র কোরআনে পাবেন বুঝতে পেরেছেন তো নিশ্চয় বুঝতে পেরেছেন যে তাহলে কোরআন কি জিনিস সেখানে আল্লাহ বলছেন দু নম্বর আয়াতে আলব করার দুশো ষোলো নম্বর আয়াতেহু সেইরুল্লাহু শর হতে পারে আসা আসা মানে সম্ভবত হতে পারে যে তোমরা অপছন্দ করো ঘৃণা করো ভালোবাসো না তোমাদের কাছে খারাপ লাগে কোন একটা জিনিস কোন একটা জিনিস হতে পারে তোমাদের কাছে খারাপ লাগে ভালো লাগে না মন চায় না তারপর এটা তোমার কাছে কেমন একটা হচ্ছে। লাগছে না। অথচ সেটা তোমার জন্য অনেক কল্যাণ কর তোমার কাছে খারাপ লাগছে কিন্তু আল্লাহ বলছেন ওই খারাপটা তোমার জন্য অনেক কল্যাণকর অনেক মঙ্গলজনক অনেক ভালো তোমার জীবনে নিয়ে আসবে সেই জিনিসটি যেটা তোমার কাছে ভালো লাগছে না আছে আন্তহেব্বু সেই কি সুন্দর কথা আবার হতে পারে ভালোবাসো অথচ তোমার এই প্রিয় জিনিসটি তোমাদের জন্য অনেক অনিষ্টকর অনেক ক্ষতিকর অনেক লোজার করবে অনেক বেদনার কারণ হয়ে দাঁড়াবে অনেক ধ্বংসযজ্ঞ তোমাদের জীবনে ঘটিয়ে দেবে কি সুন্দর কথা আল্লাহ বলছেন সব জিনিসেই খারাপ মনে হলে বাস্তবে খারাপ নাও হতে পারে এমনও হতে পারে যে তোমার কাছে খারাপ লাগছে আসলে জিনিস অনেক ভালো আবার তোমার কাছে সব জিনিস ভালো মনে হলে কি হবে তোমার স্বল্প জ্ঞানে তুমি অথবা তোমার জ্ঞানহীনতার কারণে তুমি ভালো মনে করছো সে জিনিসটাকে খুব তুমি ভালোবাসছ কিন্তু আসলে সেটা তোমার জন্য অনেক অনিষ্ট কর অথব প্রিয় ভাই বোনেরা নিজের প্রবৃত্তি দিয়ে কোনো জিনিসকে যদি আপনি ঘৃণা করেন আর কোরআন যদি বলে না এটা ভালো তাহলে মনে রাখবেন এটা ঘিনার বস্তু নয় এটা ভালো এর মধ্যে ভালো আছে হ্যাঁ আমার জ্ঞান দিয়ে আমি সে ভালো হয়তো বুঝতে পারিনি আল্লাহ তো বুঝছেন কোরআন তো সেটা বুঝছে পালন করব। আবার আমার এই স্বল্প জ্ঞান দিয়ে মূর্খতার কারণে হয়তো আমি কোনো অনিষ্টকর জিনিসকে খুব ভালোবাসছি কিন্তু সেটা ভালোবাসা কি উচিত কোরআন যদি বলে না এটা ভালোবাসো না এটা ক্ষতিকর তাহলে কোরআনের মানচিত্র অনুসারে আমি চলবো আমি সেটাকে খারাপ ভাবব যদিও আমার কাছে ভালো লাগে সংক্ষিপ্ত কথায় বলছি কোরআন এখানে দাবি করেছে তোমাদের কাছে অনেক জিনিস খারাপ মনে হবে কিন্তু সে খারাপটা তোমার জন্য আবার অনেক জিনিস ভালো মনে হবে কিন্তু সে ভালো জিনিসটা তোমার জন্য খারাপ এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ জানেন তোমরা জানো না জানার কারণে তোমরা একটা ভালো কে মন্দ মনে করেছ আর না জানার কারণে একটা মন্দকে তোমরা ভালো মনে করেছ যেমনটি সুরা উনিশ নম্বর আয়াতেও এই আয়াতের মতো আরেকটি উক্তি আল্লাহ করেছেন দেখা যাচ্ছে স্বামীর কাছে তার স্ত্রী ভালো লাগে না স্ত্রীর হয়তো কোনো একটা যোগ্যতার অভাব স্বামীর মন সে কেড়ে নিতে পারছে না স্বামী তাকে পছন্দ করছে না হয়তো তার কাছে মনে হচ্ছে যে যদি সে না হয়ে আরেকজন আমার জীবনসঙ্গ নিয়ে হতো তাহলে ভালো হতো আল্লাহ বলছেন আল্লাহ হল্লাহ সেখানে তোমার জন্য রেখেছেন প্রচুর কল্যাণ অনেক মঙ্গল অনেক শান্তির অনেক প্রশান্তির জিনিস তোমার জন্য আল্লাহ সেখানে রেখে দিয়েছেন এটাতে হতে পারে প্রিয় ভাই বোনেরা এখানে খায়রান কাসিয় প্রচুর কল্যাণ প্রচুর কল্যাণের কথা আল্লাহ বলছেন আসলে ইসলাম যে সব জিনিস আমাদের সামনে পেশ করে এগুলো নফসের কাছে অনেক সময় আমাদের কাছে ভালো লাগে না যেমন কোন কোন শীত শীতের মধ্যে পুজো করতে হবে কেমন লাগছে ফজরের সময় ঘুম থেকে জেগে এই সুন্দর ল্যাব কম্বল ছেড়ে এই উষ্ণতা ছেড়ে দিয়ে এখন এই কোন কোন শীতের মধ্যে হাড় কাঁপানো শীতের মধ্যে কোনো অজুর স্থানে গিয়ে এই ঠান্ডা পানি দিয়ে এখন উজু করতে হবে মনটা ভালো লাগছে না এই ঠান্ডার পরশটা খুব কষ্টকর মনে হচ্ছে কিন্তু কোরআন বলছে কষ্টকর মনে হলে কি হবে এর মধ্যে রয়েছে প্রচুর কল্যাণ এই অজুর এই পবিত্রতার সব যেদিন দেখবে এর পুরুষ কা যেদিন লাভ করবে সেদিন তুমি কত খুশি হবে এটা তোমার কাছে খারাপ লাগছে তুমি যে উজুটা করছো এটা একটা কসমেটিক্স এটা একটা তোমার জন্য কত সুন্দর জিনিস এটা একটা অলঙ্কার যারা উজু করে তাদের ওজুর অঙ্গগুলো সময় প্রাণবন্ত থাকে উজ্জ্বল থাকে স্নো পাউডার না দিলেও মনে হয় যেন কী সুন্দর মনে হয় এটা উজ্জ্বলও থাকে কারণ যে কোনো পূর্ণ কাজ মানুষের মনকে সুন্দর করে আলোকিত করে মানুষের চেহারাকে সুন্দর করে আলোকিত করে দেহকে সৌর্য বীর্য দান করে মানুষের ব্যাপারে মানুষের মনে একটা প্রশংসার ভাব জাগিয়ে তোলে এবং কেমতের নবীজিতে বলেছেন তাবলুগু হেলিয়া তুলু ওজু যতটুক যাবে অলঙ্কার ততটুকু যাবে অর্থাৎ যদি এই পর্যন্ত এই হারটা তুমি ধুয়ে নিচ্ছ ঠান্ডা পানি দিয়ে ধো করছো কত কষ্ট লাগছে আল্লাহ তালা তো এটা দিয়ে ফুলো কেয়ামতের ময়দানে স্বর্ণের অলংকার জান্ন অলঙ্কার আমার উম্মত কে কেয়ামতের ময়দানে যখন ডাকা হবে তখন চার হবে উজ্জ্বল আলোতে আলোতে উদ্ভাসিত মোহাজালিন হাত পা গুলি নূরে হয়ে থাকবে সমস্ত উম্মত হবে রকম আর নবী মুহাম্মদ রসুল সাল্লাসের উম্মত হবে আরেক রকম উজ্জ্বল সাহাবাহিকেন কিভাবে একটা সাদা উজ্জ্বল একটা ঘোড়া অনেকগুলো বাইনা খাইলেন বহমিন দহমিন একেবারে নিকশ কালো কালারের অনেক হাজার হাজার ঘোড়ার ভিতরে যদি এমন একটা ঘোড়া থাকে চাঁদ কপালে যার চারুটা পায়ে সাদা উজ্জ্বল রং রয়েছে সেটা যদি থাকে তাহলে এই গ্রহণার মালিক কি ওই গ্রহাটা চিনতে পারবে না অবশ্যই চিনতে পারবে ঠিক নবীজি বলেছেন যে আমার উম্মতো এইভাবে কে আমাদের ময়দানে উঠবে তাদের অজুর কারণে যে উজ্জ্বল্য তারা লাভ করবে সেটা দেখে আমি চিনে ফেলবো যে এ আমার উম্মত প্রিয় ভাই বোনেরা আমাদের জীবনে অনেক জিনিসই আমাদের কাছে খারাপ লাগবে কিন্তু আসলে সেই খারাপের মধ্যে অনেক কল্যাণ রয়েছে একজন স্ত্রী দিনদার আজকাল তরুণদের রুচি নষ্ট হয়ে গেছে ভালো লাগে না আল্লাহ বলছেন দেখো এর মধ্যে যে কত সৌন্দর্য লুকি আছে তুমি জানো না কত কল্যাণ যে লুকি আছে তুমি জানো না এই তোমার জীবন সঙ্গী নির্কুল যদি একটি শিশু আসে সে হবে পবিত্র শিশু হবে প্রাণবন্ত উজ্জীবিত মেধাবী এবং একটা অত্যন্ত সার্বিক যোগ্যতা নিয়ে সে মায়ের কোলে আসবে কারণ এই মা একটা জীবনের শক্তির অধিকারী মা একটা মা তার জীবনে কোনো দাগ নেই কলুষতা নেই তোমার কাছে খারাপ লাগতে পারে কিন্তু তোমার জন্য অনেক ভালো প্রিয় দর্শক শ্রদ্ধা ভাই বোনেরা দেখুন আল কোরআন থেকে এই মূলনীতির কিছু তথ্য আমি দিচ্ছি যে অনেক জিনিস আমাদের কাছে খুব খারাপ লাগে কিন্তু আসলে সেই খারাপের মধ্যে অনেক ভালো লুকিয়ে থাকে ইনশাল্লাহ এই উদাহরণগুলো আপনাদের সামনে তুলে ধরবো তাহলে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ কোরআনের এই মতো এই থিওরিটি এই সাথে বিধানটি কতটা সত্য বিরতির পরে ইনশাল্লাহ আবার দেখা হবে বিরতির পরে আবার আমরা ছুটব কোরআনের মানচিত্রে ততক্ষণ পর্যন্ত একটুখানি অপেক্ষা মনের ধরে বিরোধী বহু কাজ আমি মোহাম্মদ হাশেম মাদানি চোখ ও জীবের আপদ থেকে বাঁচতে চান তাহলে দেখুন চোখ ও জীবের ফল শুধু পিস টিভি বাংলায় চোখ ও জীবের আজ রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন প্রবলেম ইউ চুজ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 দেখুন ভাই বন্ধুরা বিরতি শেষে আবারও আমরা তোরণের এই জীবন ঘনিষ্ঠ বিধান অহু আইরুল্লাহম হতে পারে কোনো জিনিস তোমরা অপছন্দ করো অথচ এর জন্য একটা উদাহরণ দিচ্ছি মুসা সালামের মা তোমার সন্তান মুসা মুসা সালাম তিনি যখন সিন্ধুকে বন্দি করে নীলদরিয়ায় ভাসিয়ে দিলেন সুতোয় বেঁধে রাখতেন কিনারের সাথে একদিন বেঁ রাখতে তিনি ভুলে গেলেন আর সে সিন্ধুক ভেসে চলে গেল নীল দরিয়া মা কত কষ্ট পেয়েছিলেন কত দুঃখ পেয়েছিলেন আল্লাহ বলছেন মায়ের হৃদয় খানি সূন্য হয়ে গেল মুসা আলাইসলামের আলোচনা তার স্মৃতি ছাড়া সে মায়ের অন্তরে আর কিছুই অবশিষ্ট রইল না সন্তানকে হারিয়ে এমন দিশে হারা হলেন মা এই যে বেদনা এই যে কষ্ট তিনি পাচ্ছিলেন তিনি কি জানতেন যে এই কষ্টের মধ্যে কত মিষ্টি লুকিয়ে আছে এই অপ্রাপ্তির মাঝে কত প্রাপ্তি নিহিত রয়েছে সোফান আল্লাহ তিনি তখন তো বুঝেননি কিন্তু পরবর্তী পর্যায়ে আল্লাহ তালা যেই কৌশল করলেন সোফান আল্লাহ ফেরনের স্ত্রী আসিয়া আল্লাহাম সে মুসা শেষ হিন্দুকে তার দাসীদের মাধ্যমে তিনি তুলে নিলেন এবং সেখানে শেষ পর্যন্ত তিনি শিশু তিনি কারো দুধ পান করছেন না কোনো আর স্তন তিনি মুখে নিচ্ছেন না শেষ পর্যন্ত তারা খুঁজল কোন এমন দুগ্ধ পাওয়া যায় যাকে দিয়ে শিশুকে দুধ পান করানো যাবে একটা লম্বা ঘটনা শেষ পর্যন্ত আসতে আসতে মুসি আলাহ সাল্লামের মায়ের কাছেই মুসি আল্লাহ সাল্লামকে নিয়ে আসা হলো ফেরুন স্ত্রী বললেন আপনি আমার রাজকীয় ভবনে এসে আমার এই শিশুকে আপনি লালন পালন করেন দুধ পান করান আসিয়া তো জানত না যে ইনি যে এই সন্তানের মা জননী মা দু সে তো জানতো না সে মায়ের হলেন এবং মায়ের শিশুকে মায়ের কোলেই আল্লাহ ফিরিয়ে নিয়ে গেলেন ফরাদাত না হইলে উমিহি আমি মোসাকে তার মায়ের কাছেই ফিরে নিয়ে গেলাম যাতে করে তার আর তার দুঃখ বেদনা না থাকে দেখুন এখানে চলে গেল সেই নদীতে ভেসে গিয়ে ফেরাউনের রাজভবনে আল্লা তারা সেখান থেকে তুলে নিলেন সেখান থেকে আবার মুসা আলাহিসাল্লামের মায়ের কোলে আল্লাহ ফিরিয়ে আনলেন এবং নিজের সন্তানকে উৎপান করালেন আবার ফেরাউনের বেতনও পেলেন হাসি আল্লাহিস্লামের যত উপহার তাহলে এই কাণ্ডের মাঝে কত পছন্দনীয় প্রাপ্তি জিনিস ছিল আল্লাহ লুকিয়ে রেখেছেন অথব প্রিয় ভাই বোনেরা এমন অনেক বিপদ আমাদের জীবনে আসতে পারে কিন্তু সেই বিপদের মধ্যে অনেক সম্পদ লুকিয়ে রেখেছেন আল্লাহ হয়তো সেই জন্য বিপদটা দিয়েছেন আপনি দুনিয়াতেও হয়তো তার কিছু পুরস্কার মুমিনের সব বিষয়ে আমার বিস্ময় হয় আশ্চর্য বোধ হয় ইন আমরা কুল্লা হু তার জীবনের সবকিছুই তার জন্য কল্যাণ কর কি বিস্ময়কর কথা সব কিছুই আপনাকে উপকার দেবে কল্যাণ নিয়ে আসবে লাভজনক হবে আপনার জন্য শান্তি নিয়ে আসবে মজা নিয়ে আসবে স্বাদ নিয়ে আসবে আনন্দ নিয়ে আসবে মুমিনের জন্য নিরানন্দ বলতে কিছুই নেই বলছেন ইনাস কর যদি সে সুখ পায় স্বাচ্ছন্দ্য পায় ধনরত্ন পায় তাহলে সে সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে সেটাকে কৃতজ্ঞতা প্রকাশ করে বরণ করে তাহলে আল্লাহ তো বলেছেন ইনসা করো তুমরা আজ ইদান রকম যদি তোমরা আমার সুক্রিয়া আদায় করো আমি কসম করে বলছি অবশ্যই নিয়ে আমার বাড়িয়ে দেব তাহলে মুমিন সুখ পেলেও তার লাভ কারণ সে সুক্রিয় আদায় করে যদি বিপদে পড়ে সে তাহলে ধারণ করে বিপদে পড়ে আল্লাহর ইসলামকে ত্যাগ করে না ইসলামী শিক্ষা ত্যাগ করে না বরং ইসলামের শিক্ষার উপরে আরো অবিচল থাকে তাহলে বিপদের মুহূর্তে এই অবিচলতার কারণে এই সবরের কারণে সবরের প্রতিদান হিসেবে সে অনন্ত কল্যাণ লাভ করে অতএব বিপদ তার জন্য কল্যাণ আর সম্পদও তার জন্য কল্যাণ কর মুমিনের জন্য সম্পদ শুক্রিয়া নিয়ে আসে সেজন্য কল্যাণ কর মুমিনের জন্য বিপদ সবর নিয়ে আসে সেজন্য বিপদও তার জন্য কল্যাণ কর কিন্তু একজন কাপড়ের জন্য অবিশ্বাসের জন্য সম্পদও তার জন্য দুঃখের বিষয় লসের বিষয় আর তার জন্য বিপদ লসের বিষয় কারণ সে যখন সুখ পায় ইন্নু ফারিহন ফুর তখন সে হয়ে যায় আত্মহংকারী গৌরবকারী হয়ে যায় অহংকারে আল্লাহ করে আবার সে যদি বিপদে পড়ে তাহলে তো ইন্নুল কানুত একেবারে নিরাশ হতাশ আহা সবকিছু হারিয়ে গেল আমার সব ধ্বংস হয়ে গেল দশ লক্ষ টাকা হারিয়ে সে আরো দশ কোটি টাকার লস দেখে আনবে হতাশা ব্যক্ত করতে করতে হয়তো বাসে হার্ট অ্যাটাকও করবি তাহলে একজন কাফের জন্য বিপদ লস এর বিষয় আর সম্পদ লস এর বিষয় আর একজন মমিনের জন্য সম্পদ লাভের বিষয় আমার বিপদ লাভের বিষয় কি সুন্দর কোনো মূলনীতি দেখুন অনেক জিনিস হয়তো আমাদের কাছে খারাপ লাগে কিন্তু পরিণতিতে এটা অনেক ভালো নিয়ে আসে এমন একটি ঘটনা সুরাল কাফের আশি একাশি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন একটা শিশুর কথা যে শিশুকে খাদির আলী সালাম খেলার মুহূর্তে ধরে তাকে তার মাথা ছিন্ন করে ফেলেছিলেন মাথা ছেঁড়ে ফেলে হত্যা করেছিলেন গোলাম আবা সালাম বলেন হাই হাই কি মারাত্মক কাজ করলেন সেই অন্য করা একটা প্রচন্ড ঘৃণিত একটা অন্যায় কাজ আপনি করলেন একটা কিশোর বালককে এভাবে হত্যা করে ফেললেন কিন্তু খাদির আলহি সালাম তিনি জানতেন এই শিশুকে যদি এখন দুনিয়া থেকে সরিয়ে দেয়া না হয় একদিন কাফের হয়ে নিজেও যাহার নামে যাবে হয়তো তার মা বাবাকে জাহার নামে বানাই ফেলবে তার কুফুরির কারণে তার স্নেহমায় কারণে তার মা বাবা তার হতে চলে যেতে পারে এই জন্য তাকে তিনি সরিয়ে দিলেন পরে তার জন্য ভালো হলো তার মা বাবা জাহার নামে যাওয়া থেকে রক্ষা পেলেন তাহলে এই আপাত দৃষ্টিতে মন্দ জিনিসটি অপছন্দনীয় জিনিসটি কি হলো একটা বিরাট কল্যাণ নিয়ে আসলো সেটাই এই শিশুটি অবাধ্য করে ফেলতে পারে কাফের বানিয়ে ফেলতে পারে আমরা পরিকল্পনা করেছি এই শিশুটির বদলে এই মা বাবাকে আল্লাহ তার ছে উত্তম একটি শিশু দান করবেন মা বাবার প্রতি শ্রদ্ধা মনে করি এই ধরনের আরেকটি ঘটনা আমরা পাবো ইউসুফ আলহিসামের ঘটনার মধ্যে যেখানে ইউসুফ আলাইসলামকে তার ভাইয়েরা কুফের তলায় ফিরে দিয়েছিল আপাত দৃষ্টিতে তো এটা প্রচন্ড গরিত কাজ ছিল বন্ধ কাজ ছিল তাকে কূপের তলায় ফেলে হত্যা করার তারা প্রয়াস পেয়েছিল কিন্তু এইভাবে ইউসুফকে আমি এই পৃথিবীতে মিশরের ভূমিতে আমি শক্তি সামর্থ্য ক্ষমতা দিয়ে দিয়েছি সে যেখানে ইচ্ছে সেখানে এসে তার দাপট তার ক্ষমতা যেই কাজ তিনি করতে চাইতেন সেখানে তিনি সেটা করতে পারতেন এমন ক্ষমতার মালিক বানিয়ে দিয়েছি আমি কুপের তলা থেকে তাকে সিংহাসনে বসিয়ে তাহলে এখানেও আমরা প্রমাণ পেলাম যে অনেক আপাত দৃষ্টিতে খারাপ জিনিস অনেক ভালো নবী সাল্লাহামের জীবনে এমন একটি ঘটনা ঘটে গেছে যেটা আটটা বছর আনফালের পাঁচ ৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন বদর আখরাজ বদরযোদ্ে আল্লাহ নবীলামকে সহ তিনি বের করেছিলেন এমন এক বিজয় নিয়ে আসলো যেটা ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে কেমত পর্যন্ত লিখিত থাকবে উজ্জ্বল ভূমিকায় থাকবে বদরের যুদ্ধ প্রিয় ভাই বোনেরা এভাবেই একের পর এক এই যে মতবাদ কোরআন এখানে দিল আল্লাহ যে শাশ্বত একটি বিধান দিলেন যে হতে পারে অনেক জিনিস তোমরা খারাপ ভাববে কিন্তু সেটার পরিণতি অনেক ভালো আবার অনেক জিনিস ভালো পরিণতি তার অনেক খারাপ আজকে যেমন অনেক লোক সম্পদ আমি কত সৌভাগ্যবান আমার জ্ঞান দিয়ে আমি সম্পদ উপার্জন করেছি কিন্তু যখন মাটির নিচে তলিয়ে গেল তখন সে বুঝতে পারল। যে কত কল্যাণ ছিল এই সম্পদের মধ্যে বিশ্ববাসী জানলো কত মন্দ ছিল তার এই সম্পদের মধ্যে তাহলে আসলে যে জিনিস ইসলাম অনুমোদন করে সেটা খারাপ লাগলেও বুঝতে হবে এখানে সম্পদের সুখের আনন্দের সাদের মজার খনি লুকিয়ে আছে আর যে জিনিস ইসলাম পছন্দ করে না সেটা ভালো মনে হলেও বুঝতে হবে এই আপাত ভালো মনে হওয়া জিনিসটির ভেতরে অনেক অকল্যাণ অনেক ধ্বংস অনেক দুঃখ অনেক বেদনা অনেক পানিশমেন্ট অনেক টর্মেন্ট অনেক অশুভ জিনিস লুকিয়ে আছে অতএব এটা আমরা করতে পারি না কোরআনিক মানচিত্রে এই জিনিসটি আমরা আজকে লাভ করলাম যে কোনো জিনিসকে এই থেকে আমরা বেঁচে যাবো ইনশাল আজকে এখানে বিরতি দিচ্ছি প্রিয় দর্শক সদা ভাই বোনেরা ইনশাল্লাহ আগামী আসরের জন্য আমন্ত্রণ রইল সোভান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 जक दान अर्थ पलट्रायन बैंको रोड बार्मिंग एक, एक तीन दु तीन शून्य IBAN LOYD SWIFT BIC बेमेल करेट पीस टी डट ईस टी मानवतार समाधान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 शांिर इसलमर अवदान समाजे शांति प्रतिष्ठाएस बुधवार रत साढ़े आठटाय पुनः सम्प्रचार सकाल सारे